بسم الله الرحمن الرحيم إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَتُ اللَّهِ أُولَٰئِكَ عَلَيْهِمْ لَعْنَتُ اللَّهِ وَالْمَلَٰئِكَتِ وَالنَّاسِ أَجْمَعِينَ بريوس روضا اپس تابتا থেকে আরেকটা রয়ে গেছিল যেটা রয়েছিলাম খন্ড চারশত বিরাশি সফা অনেকগুলো লেখাকে একসাথে জমা করছেন হাবিব্লাহ মুখতার তিনি জমা করছেন এখানে চারশো তো বিরাশি নাম্বার পৃষ্ঠাতে যে লেখাটা আছে খাদাম কু দিন হুয়ে লাহোর সাহেব কা গ্রামী নামা মিলা স মুখ খো বাসায় আইবরকে মুনাসবত পেশ করতে ইউসুফ বিনুর রহমান্লাহ বলতেছেন যে কয়েকদিন আগে লাহোর থেকে একজনের একটা চিঠি আসছেন তো সাথে স্বপ্ন লেখা আছে তো সেটা আমি এখানে উল্লেখ করছি বাসায়ের মধ্যে তো ওই মধ্যে কথাটা একটু আসি পাবেন যে আসসালামু জানুয়ারি কি দরমিয়ানি শবকো মাইনে এক খাব দেখা নয় দোষ আগের দিন নয় দিনে কি দরমান রানা করা হিস খাবার কুমা নবী করিম সালাম খেয়ে বৈঠে एक आप भी है। যাদেরকে দেখছি তাদের মধ্যে আপনিও আসেন পাহি সফ মে মালানা মুফতি মোহাম্মদ হাসান মাওলানা মোহাম্মদ ইউসুফ দেহলবিউসুফ দেহলভি হলো ইলিয়াস রহমুলারের সাহেব জাদা দ্বিতীয় হজরতী আর মালানা আব্দুল কাদের রায় পুরী মৌলানা এনায়তুল্লাহ শাহ বোখারি তিফ আর এটা এখানে বললো বলে এরপরে ভিন্ন আরেকটা কথা বলতেছে এখানে যে গত বছরের আগের গত রমজানের আগের রমজানের মানে যখন তিনি চিঠিটা পাঠাইছেন তিনি বল যে আমি তার মানে এটা যদি মনে করি বাহাত্তরের জানুয়ারিতে হয় তাহলে একাত্তর কি সত্তরের শেষ দিক দিয়ে যে রমজানটা করছে ওটা বলতেছে যে পিছলে সে পিছলে রমজান মুবারক দেখাতা দেখা থাকে চি পুরি গোলাই মৌজ হ্যাঁ পাকিস্তান নকশা বনা হা হ্যাঁ মশরকী হসে কে নকশা পরে হরুফ লিখেকুলগলা হম এস সরজমিন হলক করেনাবকে বাদ নকল কাজ তবী খাশি کہ সোচটা کوئی পেগামা হক কেসে আদা হেদ হয় কিন আপ তস্লি বখশ জাব দেন সামনে সপ্ন ডলে পড়ে এস খাবার নকল কাজ যা রাখা হয় জিনা সামনে উল্লেখ করবে کہ খাশি পেশান کا হোকেগাম হক কেসে ہوں হপন ভিতরেটা পয়গামের পথা টিা করলেন যে کا কাজ কেসে আদা ہوں۔ উমদ হ্যাঁ তস্লি বখশ জবাব দেন চিঠি খাবার পেগাম জন রসুল এক মকান মশরকি জানব কি মেম্বর তশ্রফ ফারমা হয় মায় জানব খড়া হুম আর এক দু পতলে গোর চটে বজুর্গ আপ কি আপসলস কি দায়ে যানে খড়ে কে এক গ্রুহ ভী হাজির খেয়ে একম দিন খড়ে হসুল সলিল্লা কিমত পাকিস্তানকে হালাত বয়ান কর সে জব কে ফির রসুললাত সনাত জব কে ফিরসুল্লাহ হিন্দুস্তানকে ফজে ফাতেহানা অন্দাজে আমারে মুল্ল হ্যা দেখ রসুল মকবসলসমনে দাহনে হাত কি উগল পেশানি থামলে আঁখে লগাতার আঁসু বহনে লগতে এই দেখ কর তমাম মহফিল গিরিয়া কারি হাতা হ্যাঁ বাজ হজরাত চিখে মার মারোনে লগতে হ্যাঁ কুড় দে জমাঁত কি ফমাতায় মালায়কা ভী গম জ মর তোমারে আমাল কি বদৌলত তোমার نہیں ভেজা گیا ফির আপা চেহরা অনর সুরখ হা আপল ওসল ফরমাতেন তোমে মালুম হ্যাঁ তুমি এসি মমলকত মে মে নবুতা মজা উড়া গা মেরে সাহাবা গালিয়া দি গই মে স্নত কি তহহীক ও এহানত কী গিয়ে আপিল ওস্মনে ফরমা আমা চা উমতো মেরা ই পেগাম পৌঁছা দো জব তক হক আশি জল তক্বরী ছোড়েন অগ্নিয়া জব তক বহুল হক তলফী বে হ্যা তরকি করেন তক কতমান হক ফিরসুনিয়া রিয়া কারি খোদ নুমাই আগে অত জব তদকারী নাচ ও রহশ গানে ফশ গা গানে শোহরু কাফরমানি রানি ও বেপরদি না ছোড়ে গি পুরি কম জব তুটি গাহী রিব জনা লত শরাাবনোশি সোদ খুি আ শিক্ষে তবা নেই করে গি খুব দ রো উস্তাহী বচ সকি আপনে ফরমা তোমে এতোকে তরকী কি জমানত মোম্ দুনিয় আখরত কি ভালাই کی بشارت دیتا ہوں لیکن اگر দে তো খুব লাগ রি সখত তিন আদাব বসুরত আনকি এক সখত তর আদাব বসুরত আনে বলা হিসে ত তুমে আল্লাহকে সবা কই নিয়া বচা সকতা বিল বিল আপসলসনে আয়াত তিলত ফরমাইফ لا تسيبن الذين ظلموا منكم کے رسول بار بار আয়তকে সুনতেই আমার গিরিয়া তী হোগিয়া হাম রো রে রসুল্লিম বার بسم الله الرحمن দোহরা এরপর মৃত্যুবরণ করে কে যেটা আগে মজকুর অথবা ফিহা জুমের মার্জে হবে নার তাহলে দ্বারা যে নারের উপর দারালত করা হচ্ছে আর নারুল দ্বারা যেটার উপর দারালত করা হচ্ছে তারা যখন বললো যে আপনার রবের পরিচয় আমাদেরকে দেন তখন সামনের আয়াতের হয়েছে তো কোন দেওয়াতে আসছে যে এটাও নাযিল হইছে সূরা ইখলাসও নাযিল হইছে ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ আয়াত আল মুস্তাহিদ কুলিল ইবাদাতামিনকুম তোমাদের পক্ষ থেকে ইবাদত পাওয়ার যোগ্য যিনি তিনি তো একজন মা'বুদ ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা নাযীরা লাহু ফি যাতিহি লা ইলাহা ইল্লা হুয়ার রহমান আর রহিম ওয়া ত্বালবু আলা যালিক এই আল্লাহ যে এক আল্লাহ মানে হলো আল্লাহ তার নিদর্শন চাইছে এর পরেই দিবাতির বিবর্তনে বিহাবাজি নুকসান এবং সে সকল নৌ জানে যা সমুদ্রে চলাচল করেন বাহরি আল্লাহ তালা নিদর্শন বলতেছেন যেগুলো সমুদ্রে চলাচল করে ওলা তার সুবু মো কারা ওলা তার সেগুলো পানিতে ডুবে যায় না তার এর মানা হলো তাজ ওলা তাজহাবু ইফিলি ঢুকে যায় না যেটা রাজে সুফনের দিকে সে তাজরি এর ফায়েলের থেকে হাল নৌযানগুলো সমুদ্রে চলাচল করে মো কারাতন বিমায় ফাউন্নাস এমন সামগ্রী নিয়ে এমন সামগ্রী দিয়ে ভরপুর অবস্থায় যেগুলো মানুষের জন্য উপকারী মানুষের উপকারী সামগ্রী দ্বারা পরিপূর্ণ অবস্থায় চলাচল করে যেহেতু আসছে অন্যান্য শব্দটা এই যে সবগুলো এই সে পানির মাধ্যমে আল্লাহ ছড়িয়ে দেন এই পৃথিবীতে সব ধরনের প্রাণী হম এই পানির কারণে সব প্রাণী ছড়িয়ে যায় এটা কেন বললো সেই শ্যামলতার কারণে যেটা পানির কারণে হয়ে থাকে এবং বায়ুর দিক পরিবর্তনে বায়ু বাতাসের দিক পরিবর্তনে أي تقليبها جنوباً وشمالاً حارةً وباردتاً الغيم الغيمي مغمالاتي المسخر بين السماء والأرض جاء عصمان ابن زمين الماجه الله تعالى حكومة الدين مسخر المذلل بأمر الله الله حكومة الدين يسير إلى حيث شاء الله الله قلت لكي تعمل شدكي شغلو, شغلو طوله بين السماء والأرض بلا علاقة قلوح মাধ্যম ছাড়া এগুলো ঝুলে আছে এই যে এগুলো সুন্দর ভাবে চলতেছে বেশ লাগতেছে না এটা দ্বারাই বোঝা যায় যে এইগুলো নিয়ন্ত্রণকারী একজন নিয়ন্ত্রণকারী একজন লিখ মি অন্যান্য জিনিসকে অংশীদার সাব্যস্ত করে অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করে অন্যদের সাথে তাদের আচরণটা কেমন ইহিবু না তারা তাদেরকে ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসেন ইহিবু না তাদেরকে ভালোবাসে ভালোবাসাটা কিভাবে যেমন আল্লাহকে ভালোবাসে এটা একটা ব্যাখ্যা যেটা এখানে জাহেদ একদম জাহেদ তো তাদের থেকে আল্লাহ তালার ভালোবাসাটাকে এখানে আল্লাহ করতে তারা আল্লাহবাস আল্লাহ তা সবচেয়ে আর বাকি সবগুলো থাকবে একদম নিচে যদি সেই ভালোবাসাটা বৈধ ভালোবাসাটা হয় ভালোবাসা যদি বৈধ হয় অর্থাৎ দু সমান করে ফেলা হলে সমান করে ফেলা হলে যে যিনি আসলে সবচেয়ে ভালোবাসা পাওয়ার যোগ্য তার মর্যাদা নষ্ট করা হয়েছে অপমান করা হয়েছে তাকে অপমান করা হয়েছে দুধ আর পেশাব দু যদি একই মর্যাদা দেওয়া হয় তাহলে দুধের মর্যাদা যদিও কমানো হয়নি কিন্তু পেশাবের মর্যাদা দুধের সমান করার দ্বারা দুধের মর্যাদা অটোমেটিক কমেছে তো আল্লাহ তালার মহাব্বত এটা সর্বোচ্চ থাকবে ঠিক তেমনিভাবে আল্লাহ তালার পক্ষ থেকে আসা আসা সরিয়াদ এটা একদম সর্বোচ্চ থাকবে সর্বোচ্চ থাকবে অর্থাৎ এটাকে সর্বোচ্চে রাখা এটি হলো এটার সাথে যথাযথ আচরণ করা যদি এটাকে সর্বোচ্চে রাখা হলো অন্যান্য গুলোকেও তার সমান বানিয়ে ফেলা হলো তো এটাকে নিচে ধরে তার নামানো হয় নাই অন্যগুলোকে সমান বানিয়ে ফেলার দ্বারাই তার মর্যাদা নষ্ট করা হয়েছে তার মর্যাদা নষ্ট করা হয়েছে এটা কুফুরি এটা কুফুরি ইয়ে হেক বৌ নাহ সবগুলো সমান মর্যাদা এই কথাটা কুফুরি এই আকিদাটা কুফুরি মনে করো একজন মোহতামেম সাহেবকে একটা চেয়ারে বসানো হইলো ভালো একটা চেয়ারে বসানো হলো ঠিক আবার এই চেয়ারেই বসানো হয়েছে একজন ম্যাথরকে এটা তারা মোহতায় সাহেবেরকে অপমান করা হলো না অপমান করা হলো না কারণ কেউ বলল যে অপমানটা কোথায় বললাম ওনাকে তো উচ্চ আসনে বসাইছি তো সমতা রক্ষা করার জন্য মেথর কেউ ওনার মাথায় বসাই দিল না এটা সমতা রক্ষা করা হয়নি তো এদের দেখো আল্লাহ তালা থেকে তাদের মহাপত্রকে নফি করা হয়নি নফি করা হয়নি তারা আল্লাহ তালাকে ভালোবাসে কিন্তু গাইরুল্লার ভালোবাসাটাকে আল্লাহ ভালোবাসা সমান করে গেছে কেন সমান করেছে তার মধ্যে যারা ইমানদার তাদের ভালোবাসা আল্লাহ তালার প্রতি অনেক বেশি অনেক বেশি আসাধ্য হক বালিল্লাহ আসাধ্য শব্দ যেহেতু আসছে এটা মোফাত তো লাগবে সেটা বলতেছে যে তাদের ভালোবাসা আল্লাহর প্রতি অনেক বেশি কাদের তুলনায় মিনহক বিহীন লিল আন্দার কাফেররা আন্দারদেরকে যে ভালোবাসে তার চেয়ে অনেক বেশি ভালোবাসা মোমেনদের আল্লাহর প্রতি কেন কারণ মোমেনরা কখনোই আল্লাহ থেকে মুখ ফিরায় না লা সেলা যখন আন আসে তখন তার অর্থ হয় ইনসারা মোমেনরা কখনই আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় না এটা যেই তাফসিদা মোসান এখান থেকে এইটাই জাহেব যে তারা তাদের উপাস্যদেরকে এমন ভালোবাসে যেমন তারা আল্লাহকে ভালোবাসে কেউ কেউ এটা দেখা করছেন এইভাবে যে এখানে তো মোমেনদের কথাই নাই আপনি যদি দেখতেন অথবা তখন তুমি যদি তাদেরকে দেখতে তাহলে তুমি ভয়ানক একটা অবস্থা দেখতে ঈদনা যখন তাদেরকে আজাদ দেখানো হবে যদি তুমি দেখতে কাফেরদেরকে যখন তারা আজাব দেখবে বা তাদেরকে আজাব দেখানো হবে যা যাটা কি আসলো বলতেছে আসলে আলাহ বরং ঈদ এটা বিমা আনা ঈদা তা ঈদ বিমান ঈদা হলে ঠিক আছে ইয়ারা উপর আসছে আন্না বলতেছেন এখানে এটা শুরুতে একটা হাল হইছে আল্লাহ শব্দ থেকে এটা একটা কেরাত হয়েছে যেটা মুসান যেটা আমরা পড়ে থাকি তাহলে তাহলে এই সুরতে ইয়ারাহ কি হবে তো মুসলিম বলতেছেন যে ফায় সুরতে হবে আসলে না বলে রাঈ বললে ভালো হয়েছে হাসি জামালে আসছে যে লাউ কলা আজহা কারণ ইয়ারা ইয়ারা এর ফায়ল কি করবে সে যে সেকোন দর্শক যে কোনো দর্শক যদি দেখতো তখন আল্লাদিনা কফারু আল্লাদিনা জলামু সেটা হবে মাফর তখন যেহেতু হলো মোজাক্কর এ গায়েব সেই হিসেবে যাটা তো ওরকমই হবেঈদার লারো আহা যদি কোন দর্শক জালেমদেরকে ওই অবস্থায় দেখত তাহলে লার আজ আরেকটা বলতেছেন যে এই যে ইয়ারাহ সুরতে আরেকটা হলো হবে তখন ফায়ল আল্লা জলামুটা ফায়ল তো ওই সুরতে আল্লাদিনা জলামো ফাইল হলে তখন ইয়ারা এটা হবে রুইতে কালবি ফাহিয়া বি মানা ইয়া আলম তখন হবে রুইয়ালবিহ রুইয়ালবি হলে এই আলম হবে তার মানা। এই বুঝতেছ এটা হবে তখন মফর জবাব আর ওই সুরোতে লাও এর জবাবটা হবে মাহুবাদা এটা এখানে মাহজুব থাকবে যেটা সামনে মোসানে বলতেছেন তো দেখ সর্বশ্রেষ্ঠা যে আর এটা বিমান হবে ইয়ালম আর <coughs> <coughs> থেকে মানুঝে না এটা হবে এর মফল তাহলে জালেমরা যদি দুনিয়াতে থাকতে জালেমরা যদি দুনিয়াতে থাকতে এটা জানতো সব কৌ আল্লাহ এবং আল্লাহ তালা কঠিন দাতা এই কথাটা যদি তারা দুনিয়াতে জানতো তাহলে খবরটা মাহুদ তাহলে তারা আল্লাহকে ছেড়ে অন্যদেরকে ক্ষমতা আল্লাহ এই যে সব ক্ষমতা আল্লাহ এবং আল্লাহ তালা কঠিন শাস্তি দাতা এই কথাটা তারা যদি দুনিয়াতে জানতো যে কথাটা জানবে কখন জানবে হলো ইদ ইয়ারাউল আদা এই কথাটা তারা জানবে তবে কখন এটা জানবে যখন তারা আজাব দেখে ফেলবে দেখে ফেলবে তখন তারা এই জিনিসটা আদাব এটার খবরের সঙ্গে এটা তাল্লুক হবে কুয়া আল্লাহর এবং আল্লাহ তালা সদিদুল আদাব এই জিনিসটা যেটা তারা জেনে ফেলবে বুঝে ফেলবে যখন তারা আজাব দেখে ফেলবে আজাব দেখলে এটা তারা বুঝবে এই জিনিসটা যদি তারা দুনিয়ায় থাকতে জানতো তাহলে তারা আল্লাহকে ছেড়ে উপাস্য বানো না এই বুঝতেছ এবার দুনিয়া। যদি তারা দুনিয়াতে জানতো সিদ্ধা আদাবিল্লাহদা ওইটা একটু মুসা করছে নাকি এই আন্নাল আদাবটাকে মুকাদ্দ নিয়ে আসছে পরে নিয়ে গেছে তো যদি তারা দুনিয়াতে জানতো আল্লাহ তাল আজাবের সিদ্ধত এবং তারা জানবে কখনু এটা হলো আজাবকে দেখে ফেলবে ওই সময় তারা যেটা জেনে ফেলবে সেটা কিংহি এটা হলো লাউ আলিম জবাবা এই বুঝতেছো إذ بذلوب من إذ قبلهو إذ يبدأت هذا إذ تبر الله الذين تبعوا إذ كالآñ تبر الله الذين التبعوا جد이를 أنشألون قراء هدي إنه يضب شمبروة حين ترغشونا manten به إذ تبر الله الذين التبعوا إذ كالآن definition أليس متبعوا سمبروه حين ترغشونا ده من من من من أنش adequately كانت أنشارanki در كالآشوف أنشاري در كالآن أنش 했는데 من من من যারা অনুসারী অনুসারীদের থেকে তাদের সম্পর্কহীনতার তখন দেখে ফেলবে এবং তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যেমন অন্য জায়গায় আসবাব তাদের সকল সম্পর্ক ছিল মিনাল আহামাহ আত্মীয়তার সম্পর্ক বা এমনি ভালোবাসার সম্পর্ক সবগুলো ছিন্ন হয়ে যাবে তো কেয়ামতের দিন আর মধ্যে পারস্পরিক যে কর বুনিয়াদের উপরে যে মাদ্দাটা থাকবে এটা সেদিন বহাল থাকবে এটা ছাড়া আর কোন মামাদ্দা নবসে মামাদ্দাও থাকবে না এবং মাদ্দা যেটা রেহেমের সাথে সম্পর্ক সেটাও থাকবে না যদি আমাদের দুনিয়ায় ফিরে যাওয়ার সুযোগ থাকতো রাজা তাহলে আমরাও তাদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা দিতাম যেমন আজকে তারা আমাদের থেকে সম্পর্কহীনতার ঘোষণা দিয়েছে দুনিয়ার মধ্যে মানুষ যে অন্যের অনুসরণ করে সেই অনুসরণটা হক পথে করুক বা পথে করুক এই আশাই করে যে যেটা হবে সেটা আমার বস বা নেতা বা স্যার ওনারা এটা দেখবেন আমার কাজের বাস কাজটা করে যাওয়া মুসিবতপুর তো আমাদের সারা আসেনি তো এটা এটা বলতেছে নেতা হুন কমা তাবাররাউ মিন্না আল ইয়োমা লাউ লিতামান্নি এখানে লাউ টা আসবে তামান্নি জন্য ফানা তাবাররা এটা হলো জবাবুত তামান্নি ও যে লাউ আননা লানা কররা ফানা তাবাররা মিনহুম কমা তাবাররাউ মিন্না كذلك ইউরিহিমুল্লাহু আ'মালহুম হাসরাত আলাইহিম كذلك মানে এবভাবেই মানে কমা আরাহুম şiddাত আযাবিহি কমা আরাহুম şiddাত আযাবিহি ওয়া তাবারিয়া বা'যিহিম এবং তারা একে অপর অপর থেকে যে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে এই দুটা জিনিস আল্লাহ যেভাবে তাদেরকে দেখিয়েছেন বদ আমল গুলো আল্লাহ দেখবেন তাদের উপর বা তাদেরকে আক্ষেপে ফেলার জন্য হাসারা তিন আলিহিম তাদের আক্ষেপ বাড়াবার জন্য যেসব পবিত্র এবং হালাল বস্তু রয়েছে তা থেকে তোমরা আরদি হালা ল জমিনে যে সকল হালাল এবং পবিত্র বস্তু রয়েছে সেগুলো থেকে তোমরা খাও যেটা হালাল হবে সেটা তো হালালান শব্দটা হালুন মিন মাহিল তাই যেটা হালাল সেটা তো তৈব অবশ্যই হবে তারপর বললো যেস্তালাজান মানে শরীয়তের দৃষ্টিতে যেটা মুস্তালাজটা দ্বারা কি মুরাদ হালালিত মুস্তালাজ যেটা আসছে আয়ে আয়ে শব্দটা তার মানে হলো সিফতে মহাকিদার সুরোতে তার মা না কি হবে এটা দেখালেন নতুন কোনো মা না সেটা আগের আগেরটাই আর হাসিয়ে সবি এখানে নুসখাটা হলো আও মুস্তা কি হলো যে তৈবানের একটা বললেন তৈবান এটা হালালের তার মানে যেটা হালাল হবে সেটা তো অবশ্যই বোঝানো হয়েছে যে মুস্তালাজা মানে হলো আয় এর সুরতে যেটা বললাম একটু আগে আয় এর সুরতে মুস্তাল মানে হলো মুস্তাল দৃষ্টিতে মুস্তালাজ হার এমন জিনিস যেটা শরীয়তে হালাল আর দ্বিতীয় শুরুতে যেটা আও তাহলে আও দ্বারা বোঝানো হয়েছে যে হালাল দ্বারা তো হালাল আর তৈব দ্বারা বোঝানো হয়েছে যেটা তোমার কাছে সুস্বাদু মনে হবে তাহলে আগের কথার অর্থটা কি হলো যে জমিনের মধ্যে যত হালাল আছে সব হালালে তোমাকে খেতে হবে এটা কোন জরুরি না হালাল মধ্যে যেটা তোমার কাছে সুস্বাদু লাগে সেটা খাবে তুমি এই বুঝো থেকে তুমি খাবে কোনটা হালালটা এবং তোমার কাছে যেটা সুস্বাদু মনে হয় হালাল তৈব সেটা তাকরির না বরং তাসিস তৈবের শব্দটা এটা তাকরিরের জন্য আসে না বলেুয়াতই শানের পদাঙ্ক অনুসরণ করো না মানে শয়তানের মোতাবেক চলোনাতে শেতানো বলা হয় যে ব্যবধানটা হুতুয়া এখানে উদ্দেশ্য হলো তুরুক শয়তানের পথে চলো না শয়তানের ভিন্ন কোন পথ আছে এটা তার আসলে উদ্দেশ্য হলো শৈতানের ওয়াসা মোতাবেক তোমরা চলো না তুরুক আর শৈতান উদ্দেশ্য হলো আফ শয়তানের আগে দিয়ে মোজাব মাহাজ আয়ুকা তাজ শয়তান তোমাদের দিলের মধ্যে যে সকল কাজের দেয় সে তোমাদের স্পষ্ট দুঃশন আল আদা যার দুশ্মনীট স্পষ্ট যার স্পষ্ট অন্য জায়গায় মুসলিম মাঝে মধ্যে এটা বলছেন তার দুঃমণিটা স্পষ্ট সবার কাছে না সে তো তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় সে তোমাদেরকে অন্যায় ও অশ্লীল কাজের নির্দেশ দেয় সু উদ্দেশ্য হল মাসিয়া আর ফ্সা দ্বারা উদ্দেশ্য হলো কবি সারা একই তো হইলোটা একই হইল না তো এটাকে অন্যরা ভাগ করছেন কারণ যেটা ইসিম সেটা তো কবিহার আনি একই হয়ে গেছে ও আন্ত শয়তান তোমাদেরকে অন্যায় এবং অশ্লীল কাজের নির্দেশ দেয় ও আন্তুক ও আন্তুক হারাম করা এবং এগুলো ছাড়া আরো অন্যান্য জিনিস মিন্তেজাদ তাহলে এগুলো শয়তালে তোমাদেরকে আদেশ করেন শয়তানে আদেশ করে এমন কাজ কয়েকটা বলল এর পরে যেটা বলতেছে এটা হলো শয় কারণে তারা বলে শানের কারণে তারা বলে কি যা অবতীর্ণ করেছেন তোমরা তার অনুসরণ করোবা তখন তারা কি বলে আমরা আমাদের বাপ দাদাকে আমরা আমাদের বাপ দাদাকে যে সকল কাজ যে অবস্থার উপর পেয়েছি আমরা আমাদের বাপ দাদাদেরকে যে অবস্থার উপর পেয়েছি আমরা তারই অনুসরণ করবো এগুলো ব্যাখ্যা সামনে আসতেছে তারা কি তাদের বাপ দাদার অনুসরণ করতে থাকবে এবং তারা ছিল না এই আয়াতের এবারত নারদের একটা অবস্থা একতে বা তখন তারা আল্লাহর নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে তারা বলে যে আমরা তো আমাদের বাপ দাদার পথেই চলবো এবার দ্বারা তো বোঝা যায় যে কাফেরদের এই ফেলটা মজমুম কিন্তু না একটা আছে এবারতের নস যেমন মাসাইল সাবেত হয় ঠিক তেমনি হবে এবার যেমন হয় তো দেখো এখানে এবার হলো খুব ফেলটা মজমুম আর এটার দালালাত দারালত নস্টা হলো এই জাতীয় কথা বলা মানে মা আং জালাল মোকাবেলায় মা আং জালাল এর মোকাবেলায় আবাকে পেশ করা এটা মজমুহ এটা যেই করুন দারালতুল নসের তারিখটা ভুলে গেছো তোমরা দারালত নসের মেশাল যেটা উসুলের ফেকার কিতাবে দেয় যেমা তোমরা পিতামাতাকে উফ বলো না। এখানে এই উসুল শাসের মধ্যেই তোমাদের বোঝানো হয়েছিল এটা ওখানে পড়ছো তোমরা যে তোমরা পিতা মাতাকে উফ বলোনা এটার এবারত নস হলো উফ শব্দটা বলা নিষেধ আর উফ বলো না এটাদের আসলে শুধু উফ না বলা এটা নিষেধ করার উদ্দেশ্য যে কারণে এটা এই আমরে মুস্তারাক মানে ই যা এটা যত জায়গায় পাওয়া যাবে সব জায়গায় হারাম এখানে এবারতুন নজ হলো যে তাদের এই ফেলটা কি মা আং জালার মোকাবেলায় আল্লাহ নাজের কৃত কিতাব বা হুকুম আহকের মোকাবেলায় তারা আবাহের তাকলিদটাকে এই রকমের কাজ এটা যেই করুক এটা মজমুমই হবে মা আংজালার মোকাবেলায় মা আং জালার যদি তাকলিদ আবাটাকে পেশ করে এখানে কথাটা বুঝে যে মজমুম হবে তখনই এখানে মজমুনটা হবে তখন যখন তারা মা আংজালায় আছে কি না এটা দেখে না একেবারে তারা সরাসরি বলতেছে যে আমরা আমাদের আবহাওয়া আজদাদ কে যে অবস্থায় পাইছি সেটাই মানবাহ